نأبه ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من سرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هاد يلاه অন্য সজ্জিদ নমুমদ অব্দু উুতল অসহি বারকলুফি শৈক নিজিবিসি রহ্ম নি اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم وقال سول الله صلى الله عليه وسلم تتفرقت بنو إسرائيل على سنتين وسبعين ملا وتتفرق أمتي على سلاس وسبعين ملا كلهم في النار إلا راعدا قالوا ما هي يا رسول الله হজরা সম্মানিত সভি সমাজ আজ কয়েকদিন যাবত বিভিন্ন মসজিদে ধারাবাহিকভাবে রকম অনুষ্ঠানের প্রোগ্রাম চলছে এবং প্রতিদিনের প্রোগ্রামে সুরাতুল ফাতেহার তকসিম থেকে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে তবে আজকের এই অনুষ্ঠানের যেহেতু একটা বিশেষ আলোচ্য বিষয় আছে दियों विगत दिन गुरोचनारे धारावाहिकता रक्षा तुरतुल तेलावत कर आयतर भित्ला आलोचना सुरतुलहार जो आयात तेलावत करी आल्ला বান্দারা আল্লাহর কাছে সুদাপ চালাও কিন্তু সুদাপদ গুণটা এই সিরাতে মুস্তাকিম কথাটার অর্থ হলো সুজাপদ এই সুজাপথটা বোঝার জন্য তিনটা কথা আমাদের ভালো রকম মনে রাখতে হবে একটা হল কার জন্য সুজাপথ আর একটা হল কোথায় যাওয়ার সুজাপথ আর একটা হল সুজাপথের পরিচয় কাটি सुरातुलतेहारे आया शब्द हल सूद व्याख्या बोझारने रखते है सुरतुलतेहार भरे चाल दुआ करते কার জন্য সুধাপথ কোথায় যাওয়ার সুধাপ এবং সুজাপথের পরিচয়টা কি প্রথম প্রশ্নের জবাব কার জন্য সুধাপ এর জবাব হলো দুনিয়াবাসী সমস্ত মানুষের জন্য সুধাপ শুধু মুসলমানের জন্য সুজাপথ নয় शुद्ध अमुसलमानुपथ नय शुद्ध बांगलेशी सुजापथ नय शुद्ध अमेरिकान सारा दुनिया समस्त मानुषर आल्लाक्रब्बुल सुजापथ देखें सेश्रुति दिए निर्देश दिए तुमरा सुचालनार्जन दुआ कर আয়াতের প্রস্তিতা বোঝার জন্য যে তিনটা কথা আগে থেকেই আমাদের মনে রাখা দরকার এর প্রথম কথাটা কি ছিল কার জন্য সুদাপদ জবাব থাকি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুদাপ দ্বিতীয় কথাটা মনে রাখা দরকার কোথায় যাওয়ার সুদ যে জান্নার থেকে আমরা পৃথিবীতে এসেছিলাম पृथ्वी पृथ्वी मानुषंबा घटना दीर्घ घटना बोलार मत समय सूझु नहीं शुद्ध मन करी मुसलमान हिसाब अपन सकल जाना आज अल्लाह आदम अल्लामी एक समय कावा के जाननाथ पटान समय बनल এর অর্থ হল তোমরা সবাই জন্নত থেকে বের হয়ে পৃথিবীতে চলে যাও যে তুমরা সবাই আল্লাহ বললে তোমরা সবাই বলতে আল্লাহ কাকে কাকে বুঝালে এটা বোঝার জন্য ভাষার গ্রামারের একটা পরিভাষা আমাদের মনে রাখলাম বাংলা ব্যাকরণ মতে একের বেলায় যে শব্দ ব্যবহার করা হয় সেটাকে এক বচন বলা হয় একের অধিকের বেলায় যে শব্দ ব্যবহার করা হয় সেটাকে বহু বচন বলা হয় ইংলিশেও একের একের বেলায় যে শব্দ প্রয়োগ হয় এটাকে সিঙ্গুলার নাম্বার বলা একের বেশির জন্য যা প্রয়োগ হয় তাকে প্লুরেল নাম্বার বলা এই দুটার সমষ্টিগত নাম হলো নাম্বার বাংলা গ্রামার মতে এটাকে বলে বচন দুই প্রকার এক বচন বহু বচন বাংলা ব্যাকরণে যে জিনিসটাকে বচন বলে ইংলিশ গ্রামারে এটাকে নাম্বার বলে বাংলায় যেমন বচন দুই প্রকার এক বচন বহু বচন একের বেলায় এক বচন শব্দ ব্যবহৃত হয় একের বেশির বেলায় বহু বচন শব্দ ব্যবহৃত হয় ঠিক তেমনিভাবে ইংলিশ গ্রামারে বচন বলে নাম্বার এটা দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরেল নাম্বার একের বেলায় সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয় একের বেশির বেলায় পুরেল নাম্বার ব্যবহৃত হয় কিন্তু একটু ব্যতিক্রম আছে আরবি গ্রামে আরবি গ্রামারের বচন দুই প্রকার নয় তিন প্রকার আরবি গ্রামারের বচন তিন প্রকার একের বেলায় এক বচন দুইয়ের বেলায় দুই বচন দুইয়ের বেশির বেলায় বহু কথাটা বুঝতে পারলে আমরা সবাই জান্নাত থেকে পৃথিবীতে আসলাম কেন ব্যবহৃত হয় দুই এর বেশির বেলায় বহু বচন ব্যবহৃত এবার বলুন তো জান্নার থেকে কতজন এসেছিলেন পৃথিবীতে আদম হাওয়া কিন্তু আল্লাহ বচন ব্যবহার করেছেন বহু বছর আরবি তুই বচন একজনকে যদি নেমে যেতে নির্দেশ দেন তাহলে বলবেন ইহবিদ দুইজনকে যদি নেমে যেতে নির্দেশ দেন তাহলে বলবেন ইহবি आदम हवा केन्ना पृथ्वी पाठार्था इला सबाई बेर पृथ्वी चले जाओ चन व्यवहार करार कथा ग्रामार मते बहुवचन व्यवहार करल प्रश्न एकाधिक जवाबी लिखे एक निर्देशे अल्लाह पक्रबुल आलमीन डायरेक्ट सम्बोधन कर आदम हवा दु जन केनडाइरेक्ट सम्बोधन कर समस्त आदम सतान के সম্বোধনের আওতাভুক্ত যদি জান্নার থেকে দুইজন সরাসরি পৃথিবীতে আসলেন আমরা সবাই দুজনের মাধ্যমে পৃথিবীতে আসলাম এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন আমরা পৃথিবীতে থেকে আসলাম श्स करी पृथ्वी चिरकाल थको ना इच्छा होक अनिच्छाए पृथिवीर तक एकदिन विदाय चले क्यों चेष्टा कर चिरकाल तुमराजे बाध्यता मूलक भावे एकदिन पृथ्वी देखे चले जाए আমার কাছে করো দিন হে আল্লাহ যে পৃথিবীর থেকে যে জান্ন থেকে আমরা পৃথিবীতে এসেছিলাম আমাদেরকে সবাইকে আবার সেই জান্নাতে যাওয়ার দেখাও দুইটা কথা পরিষ্কার সুধাপদ প্রদর্শনের দু আল্লাহ এই সোনার ভিতরে শিক্ষা দিলেন কাদের জন্য সুধাপদ दुनिया समस्त मानुपर सुधाफलन कथाए जा पृथ्वी से जानना फिर जातियों कथा सुधाफतचयो चाय सरल सहज पथे चलते चाहिए जरा जेने चले स्वीकार करनाबुलस्त मानुषाते फिर जाना सुधापथ कन्टाचय दिया पर তোমার যে সমস্ত বান্দাদেরকে তুমি পুরস্কৃত করেছ তোমার যে সমস্ত বান্দাদেরকে তুমি নিয়ামত দান করেছ তারা যে পথে জীবন জীবনযাপন করেছেন তাদের পরটাই দুনিয়ার সমস্ত মানুষের জন্য জানাতে দেওয়া সুযোগ তিনটা কথা পরিষ্কার হল এই যে সিরাতে মুস্তাকিম বা সুধাপে চালাবার দোয়া করার জন্য আল্লাহ আমাদের এই সুরার ভিতরে নির্দেশ দেব বিষয়টা ক্লিয়ারলি বোঝার জন্য তিনটা কথা জরুরি থেকে মনে রাখতে হবে এক নম্বর কাদের জন্য সুধাপ দুনিয়াবাসী মানুষের জন্য সুধাপ যারা থাকা মতের দুনিয়ার থেকে চলে গেছে এদের জন্য জান্নাতে যাওয়ার আর কোনো সুধাপথ নাই जरा फाका पते दुनिया गेनाते जा सुधा पथ नहीं फेराउल सुदापते विदाय दुनिया पते नमरूद कारूर हमान सर्दार अबू जहाल अब बांगलेश शरीफ सुधापथे चले ग এবার বলুন তাদের সুযাপত আছে ফেরাউন পারবে আরো কোরআনের সুজাপতে চলতে নমরুদ পারবে আরো পারবে না তাদের জন্য সুজাপথ এখন যারা দুনিয়াতে আছে তাদের জন্য পথে যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য জাননা যাওয়ার সুদাপথ নাই যে সুদাপথে দোয়া করার নির্দেশ দিলেন আল্লাহ এই সুজাপথটা এখনো আছে কাদের জন্য দুনিয়াবাসীদের জন্য এই দুনিয়াবাসী মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আস্তিক হোক নাস্তিক হোক বাংলা ভাষাবাসী হোক ইংলিশ ভাষাভাষী হোক বাংলাদেশের বাসিন্দা হোক আমেরিকার বাসিন্দা হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক নারী হোক পুরুষ হোক এখনো এখনো কোরআনে আছে তোমার জন্য জান্নাতে যাওয়ার সুদাম কাজেই প্রথম প্রশ্নের জবাবটা মনে রাখি কাদের জন্য সুদাপ দুনিয়া ভাসী মানুষের জন্য সুদা দ্বিতীয় প্রশ্নটা কি কোথায় যাওয়ার জান্নাতে যাওয়ার তৃতীয় সুদাপথ হলো সুদাপতের পরিচয়টা কি আল্লাহর নামতপ্রাপ্ত বন্ধাগণ যে পথে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহর প্রিয় বন্দাগণ যে পথে দুনিয়ার থেকে চলে গেছেন তারা যে পথে চলে গেছেন সেই পথটাই সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুদাম এই সমস্ত আল্লাহর প্রিয় বন্ধগন বলছেন তাদের বুঝা নয় এই আয়াতটা আল্লাহ একটা टनालक्ष प्रश्न जवाब दादी करजरत रसुल करीम सल्लाहर रसुलि जतक्षण पर्तार पवित्र दरबार में बसा थकिन आपनार चेहरा मुबारक देखते थकिन ततक्षण पर्तारन शांतन भरपूर थे মনে কোন টেনশন থাকে না কোন হয়রানি পেরেসানি মনে থাকে না মন শান্তিতে ভরপুর থাকে কিন্তু সংসারের প্রয়োজনে যখন আপনার দরবার থেকে বিদায় নিয়ে বাড়িতে যায় তখন আমার বাড়িতে মন বসে না সংসারের কাজে মন বসে না বিবি বাচ্চাতে মন বসে না যখন আপনার কথা মনে পড়ে ক্ষমতাবস্থায় বাড়িঘর ঘর সংসার বিবি বাচ্চা সব কিছু ফেলে দিয়ে আবার আপনার পবিত্র দরবারে আসি আপনার চেহারা মোবারক দেখা মাত্র আবার মন শান্ত হয়ে না কিন্তু পরকারে আপনি থাকবেন সর্বোচ্চ জান্নাতে আর বাদ বাকি যারা জাননাতে যাবে তারা আপনি যে ক্লাসের জান্নাতে থাকবেন সেই ক্লাস তো আর কেউ পাবে না এইটাও এই কথাটাও আমাদের স্মরণ দেখা দরকার जमन भावी मर्दादान सर्वोच्च जानना ठिकाना दे मर्दा जमन सर्वोच्च जान्नर ठिकाना सर्वोच्च तई से আমরা জান্নাতে গেলেও আপনার নিম্ন শ্রেণীর নিচের ক্লাসের জান্নাতে থাকব তখন যদি আপনার কথা মনে পড়ে উচ্চ ক্লাসে যাওয়ার তো পারমিশন থাকবে না আমাদের আপনি যেখানে থাকবেন সেখানে যেতেও পারবো না আপনার চেহারাও দেখতে পারবো না আপনার চেহারা চেহারা না দেখার দুঃখ জান্নাতে শৈব কেমন এই প্রশ্নের জবাবে আল্লাহ তক্রবিন আয়াত দিল করে বলেন রাসুল দুনিয়ার জীবনে যারা আল্লাহর হুকুম পালন করবে রাসুলের তরিকা মতে চলবে আল্লাহ বিধান পালন করবে রাসুলের তরিকা মতে চলবে কথাগুলি বলা যত সহজ কথাগুলি শোনা এবং বুঝা যত সহজ কথাগুলি পালন করা তত সহজ নয় বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানেরা আল্লাহর বিধান পালনের পথে নাই বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানেরা রাসুলের তরিকায় নাই কি পরিমাণ আছে না আসে নিজের কার্যকলাপের দিকে তাকাইলে নিজেই আমরা অনুভব করতে পারি আমি আল্লাহর বিধান পালনে কতটুকু অটল আছি আমি রাসুলের তরিকা পালনে কতটুকু অটল আছি আল্লাহ দুইটা দিয়েছেন। দুনিয়ার জীবনে যারা আল্লাহর বিধান অটল থাকবে দুনিয়ার জীবনে যারা তরিকায় অটল থাকবে তারা পরকালের জীবনে যত নিম্ন স্থানের যা নাতেই থাকুক কেন যখন তার মন চাবে রাসুলের সাথে সাক্ষাৎ করতে আল্লাহ তাকে রাসুলের তা সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ করে আপসাল সুবিধা তারপর দুনিয়াতে আল্লাহর বিধান পালনে অটল থাকবে যারা দুনিয়াতে নবীর তরিকায় অটল থাকবে এদেরকে আল্লাহ্রব্বুল আলমিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ করে দেবেন জান্নাত আল্লাহর নিয়ামক প্রাপ্ত বান্দাদের সাথে সাক্ষাতের সুযোগ করে দেবেন জান্নাত এই হাল্লার নিয়ামক্রাপ্ত বা প্রিয় বান্দারা কারা ওই যে সুরায় ভাতে হার বলা হয়েছিল কোন পথ জানাতে যাওয়ার সুদাপ আল্লাহর প্রিয় বান্দাদের পথ মনে আছে কথা বাকির ঈশ্বর বুঝার যে আল্লাহর প্রিয় বান্ধা কারা এখানে রা আল্লাহ সেই প্রসঙ্গে বলেন আল্লাহর প্রিয় বান্দা চার দল আল্লাহর নিয়ামক প্রাপ্ত বান্দা চার দল প্রথম দলের নাম নবীগণ দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ তৃতীয় দলের নাম শহীদগণ চতুর্থ দলের নাম সালেগণ নবীগণের পর সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুজাপত্র সিদ্দিকগণের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুজাপত্র শহীদগণের পর সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুজাপত্র সালেহবনের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুভাপ হইতে পারেন আপনি ইহুদি হইতে পারেন আপনি খ্রিস্টান হইতে পারেন আপনি বৌদ্ধ হইতে পারেন আপনি নাস্তিক হইতে পারেন আপনি পৃথিবীর যে কোনো দেশের বাসিন্দা সুধাপদে জান্নাতে যেতে হলে এই চার দলের পদান অনুসরণ করতেই হবে नबीगण पथे चलते ही सिद्धिकणर पथे चलते ही शहीदगणर पथे चलते ही सालेहगण पथे चलते ही सुस्पष्ट भाषा पुराने चार दल मानुषर पथ के सारा दुनिया समस्त मानुर जी जाननाते जा घोषणा दिए मुसलमान बेपारे মুসলমানদের দাবি হলো লাগিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের কাউকে মানি কাউকে মানি না ধর্ম নয় আমরা আদম আলহিমকে আল্লাহর নবী মানি আমরা ইব্রাহিম আলহিমকে আল্লাহর নবী মানি জাননাতে যাওয়ার কোন সুযোগ নেই কথা বুঝলেন কি না দেব আপনারা কোন নবী মানেন কোন নবী মানেন না সকল নবী মানি সকল নবী আদম আলহ ইসলাম থেকে নিয়ে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত আল্লাহ পটল আলমিনে এক লক্ষ চব্বিশ হাজার নবীর পাঠিয়েছেন সমস্ত নবীর কেন আল্লাহ বলে দিয়েছেন নবীগণের পথ জান্নাতে যাওয়ার সুলা নবী হিসাবে নবী আল্লাহ যাদেরকে নবী বানাইছেন তাদেরকে আমরা নবী বলে বিশ্বাস করি ब शरियत पालन करते तुम्हें जे नबीर उम्मत से नबीर शरियत पालन करते हो आदम नबीर उम्मत होता आदम नबीर शरियत पालन तुम्हारे जाननाते जाहम्मद नबीर उम्मत हुए नबीर शरियत पालन तुम्हार जिननाते जा विभिन्न नबीर शरियत विभिन्न विधान किसधान आ इब्राहिम अलहलमे नाम इसा आलिस्लम धर्म नाम इसा आलिलम धर्म नाम इमूल्ला কারণ ধর্ম আল্লাহ প্রদত্ত না মানুষের মন গড়া না আল্লাহ যাওয়া আল্লাহ কদম আদম আলহ ইসলামের যুগে ছিলেন এক আল্লাহ তাই আদম এক আল্লাহ রসুল যুগে আসলেন আর এক আল্লাহ তাই তিনি আর এক আল্লাহ নবী না সকল নবী এক আল্লাহর নবী ধর্ম কদমের যাওয়া এক আল্লাহর যাওয়া ধর্ম সকল নবী এক আল্লাহর নবী তাইলে সকল নবীর ধর্ম কথা হবে ধর্মটার নাম ইসলাম খুব সরল সহজ কিন্তু এইগুলি নিয়ে চর্চা হয় না আলোচনা হয় না এই জন্য আমাদের অনেকের ধ্যান ধারণা নাই কল্পনাও নাই ধর্ম যেহেতু একমাত্র আল্লাহ দেওয়া আল্লাহ তো একজন আপনি আল্লাহ নামে বলেন চায় আপনি ভগবান নামে বলেন চায় আপনি গড নামে বলেন যারা আল্লা আল্লাহ নামে ডাকি তারাও সৃষ্টিকর্তাকেই যারা ভগবান নামে ডাকি তারাও সৃষ্টিকর্তাকেই ডাকি যারা গদ নামে ডাকি তারাও তো সৃষ্টিকর্তাকেই দেখি সৃষ্টিকর্তা কগম একজন মুসলমানেরা যাকে আল্লাহ বলে হিন্দুরা তাকেই ভগবান বলে খ্রিস্টানেরা তাকেই গদ বলে তাহলে নাম আমরা ভিন্ন ভিন্ন বলি না কেন আসলে ব্যক্তি কতজন একজন যদি সকল নবীর ক্ষুদা হইলে থাকেন एक नबीक नबीरक धर्मार्वन सब, सब नल्ला धर्म एक अल्लाह आदम आलम प्रचारित धर्मे नाम इसलम नुह आल इचारित धर्मे नाम छोलाम ना इब्राहिम आल इसलम प्रचारित धर्मे नाम छोलाम मुसा अलहसलम प्रचारित धर्म नाम छोलाम ईसा आलमित धर्म उत्तर प्रदान तकल नबी शरियत मौलिक विधानीति आगम शरियत जो मूल नीति नीतिमला নুহা ইসলামের শরীয়তে একই মূলনীতি ছিল ইব্রাহিমের শরীয়তে ছিলামের শরীয়তে রসুল শরীয়তে একই মূলনীতি সেই মূলনীতি গুলি কি আপনারা জানেন কিন্তু বলতে পারেন না তফসির এর কিতাবে লিখেছেন জানে না কোন মুসলমান জানে না জানেন এই কলেমার ভিতরেই সকল ধর্মের মূলনীতি যে একটা বলে দেওয়া হয়েছে সকল নবীর ধর্মের মূল নীতি আল্লাহকে বিশ্বাস করলাম সব নবীর ধর্ম কটা হল একটা আলম তুবিল্লাহ সকল নবীর ধর্মের মূলনীতি আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহর ফির বিশ্বাস করলাম সকল নবীর ধর্মের মূলনীতি ছিল ও কুতুবিহি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম সকল নবীর ধর্মের মূলনীতি ও রসুলিহি আল্লাহর প্রেরিত নবীর রসুলগণকে বিশ্বাস করলাম সকল নবীর ধর্মের মূলনীতি পরকারের জীবনকে বিশ্বাস করলাম সকল নবীর ধর্মের মূলনীতি কা জীবনে কি আল্লাহর যা জানা ছিল তাই গঠবে বিশ্বাস করলাম সকল নবীর ধর্মের মন্দির পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন শেষে মরণের পরে চিরস্থায়ী জীবন যাপনের জন্য আবার আমাদেরকে নূতন ভাবে পুনরুত্থান আমাদের পুনরুত্থান করবে এই কথা সকল নবীর ধর্মের মূলনীতি ছিল আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাইছি যেহেতু সকল নবীর ধর্ম আল্লাহ প্রদত্ত আর আল্লাহ এক এই জন্য সকল নবীর প্রচারিত ধর্ম এক এবং সকল নবীর প্রচারিত ধর্মের মূলনীতিও এক আলান্তুবিল্লা সকল নবীর ধর্মের মূলনীতি ও মালাইহী ও কুতুবিহী ও কোন নবীর ধর্মে এই কথাগুলি লঙ্ঘন করে কেউ নবীর উম্মত হতে পারেনি কেউ মুসলমান হতে পারেনি কেউ আল্লাহর বঙ্গলা হতে পারেনি কথা বুঝতে থাকলে বলুন সকল নবীর ধর্ম এক না ভিন্ন তাহলে সকল নবীর প্রচারিত ধর্মের মূলনীতিও কিন্তু কিছু বিধান আছে স্থানকাল পাত্রবেদে পরিবর্তন পরিবর্তন হয়েছে আদম নবীর যুগে মানুষের উপযোগী করে আল্লাহ একটা বিধান দিয়েছিলেন পরবর্তী যুগে ওই বিধানটা মানুষের উপযোগী রয়েনি সেই জন্য সেই বিধান গ্রহীত করে নতুন বিধান দিয়েছে এই যা ব্যবধান আর কোন ব্যবধান নেই এর একটা উদাহরণ দেখুন একটা ছেলে একটা মেয়ের জন্ম হইত তারপরের বছর আবার একসাথে একটা ছেলে একটা মেয়ে জন্ম হইত তারপরের বছর আবার একসাথে একটা ছেলে একটা মেয়ের জন্ম এই ছেলে মেয়েদেরকে তিনি কার ছেলের কাছে বিয়ে দিলেন কার মেয়ের কাছে বিয়ে দিন আরো কোন রূপ ছিল পৃথিবীতে ছিল না আল্লাহ বিধান দিলেন হে আদম আপনার পরের বৎসরের মেয়ে তাকে আগের বৎসরের ছেলের কাছে বিয়ে দিন এটা ছিল আদম আলহী ইসালামের শরীয়তে আল্লাহ বিধান বুঝে থাকে বলুন আদম আলহী ইসালাম নিজের ছেলেদেরকে নিজের মেয়েদেরকে এক বছরের যে ছেলে মেয়ে জন্ম হইলো এই দুইটাকে একত্রে এক বছরের ছেলের কাছে আরেক বছরের মেয়ে এক বছরের মেয়েকে আরেক বছরের মেয়ের কাছে আরেক বছরের ছেলে বিয়া দিতে হবে তারপরও আদম আলি ইসলাম নিজের মেয়েদেরকে নিজের ছেলেদের কাছে ইব্রাহিম আলহ ইসলামের যুগেও সেই সমস্যা রইল নুসা আলহিসের যুগে ইসা আলহ ইসলামের যুগে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা যুগে ওই সমস্যা রয়নি এই জন্য আল্লাহ সেই বিধান রাখেননি সেই বিধান পরিবর্তন করে দিয়েছেন আলাইকুম ওয়া হুলিমাতিল করে আল্লাহ ঘোষণা দিলেন এখন থেকে আর তোমরা আপন বিয়ে করতে পারো না তোমাদের জন্য আরাম করা হয়ে আদম আলহী ইসলামের সালেদের জন্য আপন বুনকে বিয়ে করা হালাল ছিল অন্য নবীর শরীয়তে কোন মুসলমানের জন্য আপন বুনকে বিয়ে করা হালাল তাকে নিয়ে আরাম হয়ে গেল বুঝে থাকে কেবল মূলনীতিতে ব্যবধান না বিভিন্ন শাখা প্রশাখাগত ব্যবধান শাখা প্রশাখাগত ব্যবধান যেমন ভাবে বিভিন্ন নবীর শরীরতের বিভিন্ন স্থান স্থানকাল পাত্রভেদে ব্যবধান হয়েছে ঠিক তেমনিভাবে একই নবীর উন্মতের মধ্যেও স্থান কাল পাত্রভেদে ক্ষেত্র বিশেষে বিভিন্ন বিধানের ব্যবধান হয় বিভিন্ন ধরনের ব্যবধান পায় যেমন মুহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লামের উম্মতের মধ্যে যারা মুসলমান এই মুসলমান পুরুষদের উপর জুমার নামাজ নারীদের উপর জুমার নামাজ ফরল হয় না মুহাম্মদুর রসুল উম্মতের পুরুষের জন্য ঈদের নমাজ ও হয় নারীদের জন্য ঈদের নমাজ ও হয় না मोहम्मद रसुल्ला उन्म्मत पुरुषर पास बेलार नमाज जमतर साथन्नत हर पास बलार नमाज जमातर सन्नत नय देखून पात्र विशेष व्यक्ति विशेष एक नबी शरियते विधान भिन्न भिन्न आुरुष विधान आर आक रकम विधान পুরুষ যখন নামাজে দাঁড়াবে তার জন্য অসতর ডাকা ফরজ নারী যখন নামাজে দাঁড়াবে তার জন্য অসতর ডাক শরীরের বিশেষ কিছু অঙ্গ প্রত্যঙ্গায় সতর বলা হবে না আমাদের পুরুষের জন্য অসতর ডাকা ফরজ না ডাকলে নামাজ হবে না আমাদের নারীদের জন্য অসতর ডাকা ফরজ না ডাকলে নামাজ হবে কিন্তু আপনারা বলুন তো দয়া করে পুরুষের সতর যে পরিমাণ নারীদের সতর কি সেই পরিমাণ পুরুষের সতর কি পরিমাণ নারীর থেকে হাটুপণ্ড নারীর সতর কি পরিমাণ তিন অঙ্গ ছাড়া সমস্ত শরীর মুখমণ্ডল হাতের পাঞ্জা পায়ের পাতা মুখমণ্ডল হাতের পাতা পায়ের হাতের পাঞ্জা পায়ের পাতা তিন অঙ্গ ছাড়া নারীর সমস্ত শরীর সতর एक इसलम धर्म मूल नीति समय व्यवधान होनी कि हालांब विश्वास ना करबी उन्मत मुसलमान होते কোন মানুষ এই আমান তিল বিশ্বাস করলে মুসলমান বিধিবিধানে ব্যবধান হয় সুস্থ মানুষের জন্য মোহাম্মদ রসুল্লা শরীয়তে বিধান হল নামাজ পড়তে হবে দাঁড়িয়ে দাঁড়ানো যে অসুস্থ লোক অসুস্থতার কারণে দাঁড়াতে পারে না তার জন্য দাঁড়ানো ফরত নয় সুস্থ লোকের জন্য নামাজে দাঁড়ানো ফরজ অসুস্থ তার নয় এক সমান সমান ফর অ্যবধান হইল কিসের ব্যবধানের কারণে ব্যক্তির অবস্থার ব্যবধানের কারণে বিধানের ব্যবধান হয় সেই হোক আমি বলতেছিলাম সকল নবীর ধর্মের সকল নবীর ধর্মের মূলনীতি এক যদিও স্থান বেঁধে বিভিন্ন নবীর বিধিবিধানে বিভিন্ন পাওয়া যায় যেমন কি এক নবীর উন্মতের বিভিন্ন ব্যক্তির অবস্থা বিভিন্ন রকমের বিধান হতে পারে কিন্তু সকল নবীর ধর্ম এক সকল নবীর ধর্মের মূল এক এই সকল নবীর ধর্মের মূলনীতিতে যারা বিশ্বাসী এরা জান্নাতে যাওয়ার সুজাপতের প্রতীক হে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুদাপদ দেখাও কাদের পথ জান্নাতে যাওয়ার সুদাপদ আল্লাহ বলেন এক নম্বরে নবীগণের পথ জান্নাতে যাওয়ার সুদাপদ আশা করি একটু বুঝতে পেরেছে না তারা সকল নবী জনের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সকল নবীর ধর্ম ইসলাম সকল নবীর এইটা হল সকল নবীর ধর্মের মূলনীতি বিশ্বাস করবে যে যুগের নবীর যে নবীর যুগের লোকেরা এই কথাগুলি বিশ্বাস করবে সেই যুগের লোকেরাই নবীর নবীর পথের পথী হয়ে গেল তারা জান্নাতে যাওয়ার সুদা পথের পথী হয়ে গেছে তাই আল্লাহ বলেন চার দল মানুষ আমার প্রিয় পাত্র চার দল মানুষ আমার নিয়ামতপ্রাপ্ত এরা যে পথে জীবন জীবনযাপন করেছে সেই পথে জীবন জীবনযাপন করাই সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুধা হন চার দলের প্রথম দলের নাম একরকমের পরিচয়ও আমি আপনারা সহজে দিচ্ছে এমন ধরে সীমিত সময়ের ভিতরে বলে শেষ করতে পারবো নবীগণের সিদ্ধিকগণের শহীদগণের সালেগণের চার দলের দুই রকম পরিচয় আছে এই পরিচয়গুলি সব ইস্তারে বলে বুঝাবার মত সকলের জন্য সহজবুদ্ধ করে বুঝাবার মতো বলার মতো সময় এই মুহূর্তে আমার হাতে নাই খুব সংক্ষেপে বলব যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন নবীগণ ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত আল্লাহর বন্দাদেরকে সুজাপদ দেখাবার জন্য মনে থাকবে নবীগণের ডেফিনেশনটা নবীগণ ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা নিজে নিজেই নির্বাচিত মনোনীত মানুষের নাম নবীগণ যারা নিজে নিজে নির্বাচিত নন যারা গণভুঠে নির্বাচিত নন যারা আল্লাহর মনোনীত কোন কাদের জন্য মানুষকে জান্নাতে যাওয়ার সুধাপদ দেখাবার জন্য এই লোক নবীগণের ডেফিনেশন সিদ্দিকগণের সংক্ষিপ্তে ফিনেশন সিদ্ধ নবীগণের প্রদর্শিত পথ যারা বিনা তর্কে বিনা প্রশ্নে বিনা যাচাইয়ে যেহেতু নবীগণ সত্যবাদী জীবনে কোনোদিন কোন মিথ্যা কথা কোন নদী বলেন না তাদের নবী আমাকে জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন সেটাই সত্য পথ যাচাইয়ার দরকার নাই বাছাইয়ার দরকার নাই তর্কের দরকার নাই সাক্ষীর দরকার নাই প্রবনের দরকার নাই নবী যেই পথ প্রদর্শন করেছেন সন্দেহিত রূপে সেই পথটাই একমাত্র জানাতে যাওয়ার সভাপত এইরকম বিশ্বাসীদেরকে সিদ্ধিক বলা হয় ভদ্রত আগু বকর আগু বকরই না সিদ্ধিক উপাধি কবে হইল নবী যখন মেয়ারে আসলে নবী যখন মেয়ার থেকে আসলেন রাতের সামান্য সময় আল্লাহ বলেন রাত্রিকালীন ভ্রমণে অর্থাৎ মেয়াজে নিয়ে গেলেন রাতের কিছু সময়ের জন্য অতি অল্প সময় প্রথমে মক্কা শরীফ থেকে মকাদ্দ সেখান থেকে প্রথম আসমানে সেখান থেকে দ্বিতীয় আসমানে সেখান থেকে তৃতীয় চতুর্থ আসমানে আসমানে, তারপর জগনাথ প্রদর্শনে তারপর জহন্নাম প্রদর্শনে নিয়ে গেলেন অতি অল্প সময়ের ভিতরে রাতের সামান্য সময়ের ভিতরে আবার মকাশরী ফিরিয়ে দিলেন গঠনা যখন সকালবেলা নবী বলতেছিলেন আবু বকর জিজ্ঞেস করলেন কোন লুকতা মাতাল বলে মুহম্মদ মাতাল আবু বকর জিজ্ঞেস করলেন কেন্নে মাতাল হইলো তুমি বলো যে রাতের কিছু সময়ের ভিতরে এই এক একটা আসমানের মধ্যবর্তী ফাকাশ পরিদর্শন করে এই কয়েক মুহূর্তের মধ্যে আবার ফিরে এসেছে এমন মাত্রা নিকথা যে বলে তাকে কি আরো বিশ্বাস হবে আবু বকর বললেন তিনি এইভাবে গেছিলেন আল্লাহ সাথে সাক্ষাৎ আলাপ করেছিলেন এই কথাগুলি বিশ্বাস না হয় যেতে হবে না আমার সামনে বলতে হবে না যদি তিনি আমার অগুচরেও বলে থাকেন করে সম্ভব কোন যুক্তিতে কোন দলিলে কোন প্রমাণে সেগুলি যাচাইয়ার দরকার নাই আমি বিনা যা চাই বিশ্বাস করি নবীর কথা যারা বিনা যা বিশ্বাস করে কথা যারা বিশ্বাস করে তাদের নাম বর্তমান দুনিয়ার মুসলমানেরা আল্লাহর কত বিনা ধরাই বিশ্বাস করে না আসবেন না আসবেন না দুঃখজনক প্রধান বর্তমান দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তান মুসলমানের আছে যারা আল্লাহর কথাও বিনা যাচাইয়ে বিশ্বাস করে সেই আলোচনা করার সময় আমার আছে নাই নবীগণের কথা যারা বিনা যা চাইয়ে বিশ্বাস করে তাদেরকে কি বলা হয় সিদ্দিক বলা হয় আল্লাহর বিধান পালনের জন্য যারা নিজের যান মাল হাসি মুখে উৎসর্গ দিতে প্রস্তুত থাকে ংস হয়ে যেতে পারে আল্লাহর পথ পারব এই রকম মজবুত পথিকের নাম শহীদগণ কথা বুঝতে পারছেন শহীদগণের পরিচয় আর जरा आल्लार हुकुम नबीर तरिका पालने अटल तर नाम शाह चार दल संक्षिप्त एक परिचय नबीगम सिद्धिकन शहीदगन शाहहगन जे पथे जीवन जापन करब्बुल आलमीन से पथ सारा दुनिया समस्त मानुष जानना जावा सुल्लाह দুনিয়াবাসী মানুষের জন্য কবরবাসী মানুষের জন্য বাঁকা ভাতে কবরে গিয়া থাকলে আর জান্নাতে যাওয়ার সুজাপত নাই দুনিয়াবাসী মানুষের জন্য পথ শহীদগণের পথ ছালেগুনের পথ এই চার জল যে পথে জীবনযাপন করেছেন সারা দুনিয়ার সর্বযুগের যে কোন লোক এই পথে পথে জীবন যাপন করবে किसु दिन देरी निर्देश दिए माना पथ बोलन तो नेहरबा पर्त তিন হাত প্রশস্ত একটা রাস্তা বানাইলে সুইয়ের মতো সোজা করে কতটা রাস্তা হতে পারে তাহলে সুজা হোক কতটা হয় একটা নবীগণ এই একটিমাত্র সুজা পথে জীবনযাপন করেছেন সিদ্ধিকগণ একটিমাত্র জীবন জীবনযাপন করেছেন শহীদগণ একটিমাত্র জীবন জীবনযাপন করেছেন একমাত্র সুধাপ যাপন করেছেন সুতরাং তাদের পর যারা ফলো করবে তারা সবাই সুযাপসলমানদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে আলেনদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে সুদাপথ ছেড়ে দিয়ে যারা বাকা পথে চলে যাবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া এক প্ল্যাটফর্মে একত্র হওয়া কোন সম্ভাবনা নাইক্যবদ্ধ্র পথ সিরাতে মুস্তাকিমের পথ সিরাতে মুস্তাকিমের পথে সবাই যদি চলি সবাই অটোমেটিকলি এক জাল হয়ে যাব আর কেউ যদি নিজের মন ধরা মতে চলি তাকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কোন উপায় নাই किंतु हादिर शरीफे रसुल करीम सल्लाम सारा दुनिया समस्त मुसलमान ओक्यबद्ध होते चले जा मुसलमान एक मात्र दल सुजापथ प्रतीक जीवन जापन कर दल मुसलमान बाका पथे चले जहान नाम पथे प्रतीकए আমার এতক্ষণের আলোচনা বুঝে থাকলে আমি আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন ঐক্যবদ্ধ হওয়ার পথ কোনটা সিরাতে মুস্তাকিমের কিন্তু সিরাতে মুস্তাকিমের পথ ছেড়ে দিয়ে বাঁকা বথে বাহাত্তর দল মুসলমান জাহান নামে চলে যাবে একদল মুসলমান মাত্র ঝান্নাতে যাবে বাহাত্তর দল এরা যদি বাঁকা বথে ঝান্নামে গেল তাই আবার মুসলমান রইল কিভাবে আর মুসলমান যদি রইল তাহলে বাঁকা বথে জাহার গেল কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং প্রশ্নের জবাব খুব সহজ নয় অত্যন্ত কঠিন করিম সাল ইসলাম বলেন ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে একাত্তর দল হয়েছিল খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে বাহাত্তর দল হয়েছিল মুসলমানেরা ধর্ম নিয়ে দলা দলি করে তেহাত্তর দল হবে এর মধ্যে বাহাত্তর দল মুসলমান যাবে জাহান্নে দল মুসলমান যাবে থাকতে জান্ন ইহুদিরা হয়েছিল কত দল খ্রিস্টানেরা হয়েছিল কত দল মুসলমানেরা হবে কত দল এর মধ্যে একদল জান্নাতি আর বাহাত্তর দল মুসলমান জাহান্নাবি মুসলমান হইলে জাহান্নারের পথে গেল কিভাবে আর জাহান্নারের পথে গেলে মুসলমান রইল কিভাবে এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখতে হবে আমাদের ধর্মীয় আকিতা বিশ্বাস দুই প্রকার এক প্রকার আকিদা বিশ্বাস এমন আছে যা কোনো মানুষের অন্তরে না থাকলে মুসলমান থাকে না যেমন আল্লাহ আছেন বিশ্বাস না করলে মুসলমান থাকেন আল্লাহ একজন বিশ্বাস না করলে মুসলমান থাকে না আল্লাহ শরিত বিশ্বাস না করলে মুসলমান থাকে না আদম আলহি সালাম আল্লাহর নবী বিশ্বাস না করলে মুসলমান থাকে না মুসা আলহি সাল্লাম আল্লাহর নবী বিশ্বাস না করলে মুসলমান তাকে না ঈসা আলহি সাল্লাম আল্লাহর নবী বিশ্বাস না করলে মুসলমান থাকে না মুহাম্মদ সাল্লা সালাম আল্লাহর নবী বিশ্বাস না করলে মুসলমান থাকে না ফলে পরিষ্কার হয়ে গেল এমন কতগুলি বিশ্বাস কথা আছে যেগুলি বিশ্বাস করলেই মুসলমান হয় বিশ্বাস না করলে মুসলমান থাকে না আর কতগুলি ব্যবহার আছে বিশ্বাস না করলেও মুসলমান থাকে কিন্তু তার বিশ্বাসে গন্ডগোল থাকে বিশ্বাস না করলেও মুসলমান থাকে কিন্তু তার বিশ্বাসে কি থাকে গন্ডগোল থাকে গণ্ডগোল থাকে ম যেমন আমরা সমস্ত নবীন বিশ্বাস করি মুসলমান হইলাম কিনা মুসলমান হইলাম এখন আপনাকে পরিষ্কার ভাবে বলতে হবে আপনি যে সমস্ত নবীগণকে নবী রসুল বিশ্বাস করলেন এদের মধ্যে কেউ গুনাগার ছিলেন না সকলই বেগুনা ছিলেন যদি আপনি বলেন কোন নবী গুনাগার ছিলেন আপনি মুসলমান যেহেতু নবীকে নবী বিশ্বাস করলেন এই জন্য মুসলমান তাকলেন কিন্তু নবীকে গুণাগার মনে করার কারণে আপনার মুসলমানইটা পিয়র রইল না আপনার মুসলমানইটা নির্বেঘাল রইল না আপনার মুসলমানি মুসলমানের মেধে গণ্ডগোল এই রকম গন্ডগোলের কারণে মুসলমান হওয়া সত্তাহে যারা যারা বর্তমান দুনিয়াতে এমন মুসলমানের অভাব নাই যারা নদীগঞ্জকে গুনাগার পুরান হাদিসের দলই সাব্যস্ত করে একটা দলই আপনাদের শোনাই এদের ওই গন্ডগোল গন্ডগোল আকিদা বিশ্বাসী মুসলমানদের যারা নবীগণকে দলিল দিয়া গুণাকার সাব্যস্ত করে এর মধ্যে একটা দলিল আল্লাহুল আলমিন আদম হাওয়াকে জাননাতে দিয়ে বলেছিলেন জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করা সব রকমের ফলমূল খাও একটা গাছের ফল খেতে নিষেধ করেছিল কিন্তু শেষ পর্যন্ত ইবল দুখা দিয়া আদম হাওয়াকে সেই নিষিদ্ধ গাতে বল খাওয়াই ছিল মনে আপ করা আদম হাওয়াকে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিনা সেই নিষেধ কি আদম হবার পক্ষে পালন হইল না লঙ্ঘন হইল ও এখান থেকে তারা বলে যে আল্লাহ নিষেধ লঙ্ঘন করা সেটা তো কাজেই কোরআনের আয়াতের দ্বারাই সবচেয়ে হইল আদম নবী গুনাগার মুসলমান রইল আদমকে নবী বলার কারণে কিন্তু আদমকে গুনাগার বলার কারণে সে পিওর মুসলমান রইল না সে দেওয়াল মুসলমান রমজান মাসের দিনের বেলায় আপনি আপনাকে খানা পিনা করতে আল্লাহ আশেষ করেছেন না নিষেধ করেছেন দুদার পর ভুলে গিয়ে যদি খানা পিনা করে ফেলেন গুণা হবে নিষেধটা পালন হইল लंगन हल लन हल तर गुना हईल कुल्पर्क आल्ला आदम आदमार मर्म भूले गुमी दुनिया गाफीना कर गुना है ना तुम बाबार बाबा बादा चौदह गोष्ट बाबा आदम गुले गातर फल खाइले गुना है तुम्हें इसलम शीतल कार বুঝে থাকি বলুন মুসলমান দুই রকম নির্বেজাল মুসলমান আর এর একটা উদাহরণকে বিশ্বাস করে আমরা মুসলমান হইলাম বেগুনা বিশ্বাস করে নির্বেদাল মুসলমান হইলাম নবীগণকে গুণগার বিশ্বাস করে বহু মুসলমান বেজাল মুসলমান এই এইবারে যাদের বিশ্বাসের মধ্যে বেদাল মিশ্রণের কারণে পিয়র মুসলমান থাকতে পারবে না সত্ত্বেও আল্লাহ রসুল বলেন বাহত্তর দল বিভক্ত হয়ে জাহান নামে চলে যান এই কথা বলার পরে জানতে চাইলেন্লা আপনি যে বললেন বাহাত্তর দল মুসলমান জাহান্নামি হবে তার ইমানের মধ্যে উঠানোর কারণে তার বিশ্বাসের মধ্যে গণ্ডগোল থাকার কারণে আর এক দল মুসলমান জান্নাতি হবে বিশ্বাসে কোনো গণ্ডগোল না থাকার কারণে কার বিশ্বাসে গণ্ডগোল আছে আর কার বিশ্বাসে গণ্ডগোল নাই সেটা তো কপাল লেখা থাকে না আপনারা কি বলেন কপাল লেখা থাকে না অন্তরে থাকে নবীগণকে বিশ্বাস করি আমি বেগুন না এটা কি কপালে না অন্তরে আরেকজনের নবীগণকে বিশ্বাস করে গুনাগার এটা কি কপালে লেখা অন্তরে কার অন্তরে কি বেদাল আছে কি নাই আমরা বলবো কেমন করে সবাই জিজ্ঞাসা করেন কার বিশ্বাসে গন্ডগোল আছে আর কার বিশ্বাসে গন্ডগোল নাই আমরা বলবো কেমন করে জবাবে রসুল করিম সল্লি বলেন যাদের আকিদা বিশ্বাস ভেদাল না নির্বেদাল যাচাইয়ের জন্য দুইটা জিনিসকে মাপকাঠি রূপে মানতে রাজি থাকবে প্রমাণ হয়ে যাবে এদের আকিদা বিশ্বাসে গণ্ডগোল নাই পিওর মুসলমান আর মধ্যে যাদের বিশ্বাস যা চাইয়ের জন্য দুইটা জিনিসকে মাপকাঠি মানতে রাজি হবে না প্রমান হয়ে যাবে গণ্ডগোল আছে তোমার আকিদা সহি যাচাইয়ের জন্য আল্লাহ রসুল বলেন দুইটা স্ক্যাল দিলাম তোমাদের হাতে একটা স্ক্যাল নাম হলো নবীর সুন্নত একটা স্কেলের নাম হইল সাহাবায় কেরামের জমাত নিদের ইমানের হাতিত্ব যাচাইয়ের জন্য যারা নদীর ওই সমস্ত মুসলমানদের নাম হয়েছে আগলে সুননতল জমাত এই হিল আগলে সুনতুল জমাত হওয়ার কারণ যারা নিজের বিশ্বাস হাতি নামে যাচাইয়ের জন্য হয়তো মানুষকে মাপাটি মানতে রাজি নয় আর বিচ্যুত হয়ে আমি জানিনা আপনারা কে কে নবীগণকে বেগুনা বিশ্বাস করেন কে কে নবীগণকে গুনাগার বিশ্বাস করেন নির্বেদাল মুসলমানের বিশ্বাস হলো সমস্ত নবীর অসুলগণ বেগুন সমস্ত নবীর অসুলগণ বেগুন কেমন মুসলমানের বিশ্বাস মিরবেদল মুসলমানের বিশ্বাস খ্রিস্টান জগতে যান দেখবেন তারা শুধু একজন নবীকে বেগুনা বিশ্বাস করে আর বাকি সমস্ত নবী পাপিষ্ট বাংলাদেশে খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচারের জন্য একটা মিশন কায়েম করছে এটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য বই পুস্তক পুস্তিকা লিপলেট প্রচারপত্র বৃষ্টির মতো বর্ষণ করতেছে ঘটনাক্রমে একটা বই আমার নামে পাঠাইয়া আমার নামে বইটার নাম হল আলুকে ভেহেসে যাওয়ার নাম দেখলে কেউ কল্পনা যেন নামটা দেখলে কোন মুসলমানের পড়তে আর দিদা সংক না সেই বইয়ে পরিষ্কার ভাষায় লেখেছে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী थम पपिष्ट जीतु सर्वप्रतम नबी सर्वप्रतम मानुष सर्वप्रथम पपिष्ट से पापिष्टर गुष्ठी जो नबी जन्म ग्रहण कर सबग नबी जन्मगत भिष्ट बुझे था नबीगण के पपिष्ट विश्वास करा मुसलमानी आकिदा ना ख्रिस्टानी आंकदा तेखे তাই আল্লাহ তকরাবুল আলমিন একজন নবীকে নিষ্পাপ জন্মা দেওয়ার সিদ্ধান্ত নিলেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হলে যেহেতু জন্মগত ভাবে ভাবিষ্ট হয় এই জন্য এই আদমের গোষ্ঠীতে নিষ্প নবী জন্মা দেওয়ার কোন একজন নবীকে আল্লাহ নিজের ঘরে জন্ম দিলেন আল্লাহ যেমন নিষ্প এইজন্য জন্য আল্লাহ যেই ছেলেটা নবী হইল এই ছেলেটাও নিষ্পা আমি বলেছি হজরত ঈসা ইসলাম ঈশা আলহ ইসলামের পিওর ফলোয়ার যারা তারা পিওর মুসলমান ছিল ঈসা আলহিসের পিওর ফলোয়ার যারা তারা পিওর মুসলমান ছিল এই ওই পিওর মুসলমান বর্তমান দুনিয়াতে নাই बर्तमान दुनिया ख्रीस्टान भदरत ईसा आल्ला जन्म ग्रहण करल्लाहल जन्मग्रहण करम सबीष्ट आदबे जन्मग्रहण करबीष्ट की बोलू নবীগণকে পাপিষ্ঠ বিশ্বাস করা তাদের আকিদা বিশ্বাস আর নিষপাপ বিশ্বাস করা কাদের আকিদা বিশ্বাস যারা নিজেদেরকে মুসলমান দাবি করা সত্ত্বেও নবীগণকে গুণাগার মনে করে তাদের আকিদা ভেদাল মুসলমানের সাথে মিলে না ভেদাল খ্রিস্টানদের সাথে ভেদাল খ্রিস্টানদের সাথে এই জন্য আমার আকিদা বিশ্বাস তো হিন্দা গল্প যাচাইয়ের জন্য আল্লাহ রসুল একটা বলেন রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন মেরাজ কে কোরআনের বাসায় কালীন ভ্রমণ বলে যেহেতু রাত্রে গিয়েছিলেনের বাসায় রাত্রিকালীন ভ্রমণ বলা হয়েছে আল্লাহ বলেন আমার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলাম মক্কা শরীফ থেকে নদীর মেয়াজের ঘটনার বিবরণ কোথার থেকে কোথা পর্যন্ত আছে মক্কা থেকে মৈতুল মুখাদর সেখান থেকে যে তিনি সশরীরে সাতাশের উপরে গিয়েছিলেন সেই কথা কোরআনের কোন আয়াতে না। তাহলে মুসলমান থাকতে পারবে কিন্তু পরবর্তী কথটা যেহেতু নবীর শূন্যতে আছে সহি হাদিসে আছে এই জন্য সাতস্তানের উপরে নবী গিয়েছিলেন সেই কথা যদি বিশ্বাস করে না মুসলমান হয়েছিল আর সুন্না বিশ্বাস না করার কারণে বাঁকা বন্ধী মুসলমান জাহানমানি মুসলমান হয়ে এই ঘটনার উদাহরণে আমরা নবীর সুন্না বা হাদিস বিশ্বাস করলে আহলে সুন্নত হয় এই কথাটা আশা করি পরিষ্কার বিশ্বাস করলে তুমি পিওর মুসলমান বিশ্বাস না করলে তুমি মুসলমান নামের ভেদা যেমন মোহাম্মদ রসুল স্লি ওসাল্লামের ইন্দেকালের পর রাসুলের প্রথম ফলি রাখা হবেন এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতও নাই নবীর স্নায় নাই হাদিসেও নাই কিন্তু সাহাবায় কোরআনের জবাব অক্রবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন একমাত্র আগমতর হলেন রসুলের প্রথম খলিফা হওয়ার যুগ্ম আমি জিজ্ঞেস করি আপনাদের আপনারা হগত আগোমুকর সিদ্দিক রাসুলের প্রথম ও যুগ্মলিফা বিশ্বাস করেন যুগ হলিফা কোরআনের দ্বারা শুননার দ্বারা না তোমার আকিদা বিশ্বাসের বিশুদ্ধতা চাচাই এর জন্য গ্রহণ করতে দাদি তা হয়ে গেল তুমি আকল বস্তা তুমি জান্নাতে যাওয়ার সুদা কত প্রতীক্ষা सुन्नते रसुल और जमायत साहबा के आलेमगन मी विश्वास करें तेई शुद्ध आलेमगन ओक्यबद्ध होते आलम जो सुन्नते रसुल নিজের ইমানের নির্বেদালতা যাচাইয়ের জন্য জমাতকে যদি কেউ নিজের ইমানের সত্যতা যাচাইয়ের জন্য ভ্রান্তপন্থী আয়ম কেরিয়া কোনদিন উলামায়ামের মজল একটা হতে পারে না বাকি যে সমস্ত কেরামের নবীর নির্ধারিত স্কেল ঠিক আছে তারা অবশ্যই ঐক্যবদ্ধ হতে পারবেন এবং একমাত্র তারাই আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুজাপথ প্রদর্শন করতে পারবেন তাদের জন্য উচিত আর আপনাদের জন্য উচিত একমাত্র এই সমস্ত উলামায় কেরামের নির্দেশিত পথে চলাাম তসিরের কিতাবে লিখেছেন এই সমস্ত হক আলী উলামায় যে যুগে মুসলমান ইসলাম থেকে বহু প্রেসারে যাবে তিনি ইস্পত কঠিন রূপে অটল থাকবেন বাতিলের সাথে বিন্দু মাত্র কোনদিন কোন রকমের আপুষে যাবেন না দুই নম্বর দায়িত্ব এই সমস্ত ওলামায় কেরামের হবে যে শুধুমাত্র নিজে হকের উপর অটল হবে না গোটা মুসলমান সমাজে যেই হকের তিনি অটল আছেন সেই হকের প্রচার প্রসার অব্যাহত রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওলামা একর ঐক্যবদ্ধ হওয়ার স্কেল কোনটা এবং এই স্কেলে যারা ঐক্যবদ্ধ হতে পেরেছেন তারা গুঠা সমাজকে সুজা করে জান্নে ফাটাবার ব্যবস্থা কোনটা নিজেরা অটল থাকতে হবে অপরদের মধ্যে প্রচার করতে হবে আমি আশা করি আপনাদের এই উলামা সংগঠন এই উলামা মদলিস আমার কথাগুলি যদি লক্ষ্য করে থাকেন তাহলে এর মাধ্যমে এই সংগঠনের অনেক দিশা পেয়ে যাবেন আল্লাহ আপনাদের ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنااتم في الدنيا حسنا وفي الاخره حسنا توقنا عذاب النار يا الله هي مبارক সম্মেলন কে কবুল মঞ্জুর করুন يا الله মুসলিমদের জীবনকে হেদায়েত করুন يا الله समस्त মুমিন মুসলমানদের মুক্তি দান الله যে যা কিছু বলা করা হলো আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার পালন করার জীবন দ্বারা তৌফিক দান করুন يا الله উলামা মজলিসের কবুল হক প্রচার প্রসার করার হকাল বিরপতি কয়